ইবনু উমার রদিয়াল্লাহ তাল্লু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ঘোরার কপালের কেশ দামে ক্যামত অবধি কল্যাণ ও বরকত আছে